বাড়া রাজিয়াল্লাহ তালাহ সূত্রে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাজদা, রুকু এবং দুসাজদার মধ্যে বসা প্রায় সমান সময়ের হতো